সকাল নটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায় বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা পিস টিভি বাংলার এই আয়োজনে আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন শুরুতেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা জানেন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ইতিমধ্যে আপনাদের সাথে আলোচনা শুরু করেছি আর সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় প্রথম অধ্যায় আমরা যে বিষয়টি আলোচনা শুরু করেছি সেটি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার রব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলমীর সাথে তার সম্পর্ক কিভাবে করবে কিভাবে তার সম্পর্ককে মজবুত করবে নিবিড় করবে এই সম্পর্কের ক্ষেত্রে তার যেই করণীয় দিকগুলো আছে সেই করণীয় দিকগুলো আমরা তুলে ধরেছি ইতোমধ্যে আমরা এই পরবে এসে আপনাদের সাথে যে করণীয়টি আলোচনা শুরু করেছি সেটি হলো এই একজন আদর্শ মুসলিম ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করবে এবং রমাদান মাসে আল্লাহর আলমের সন্তুষ্টির জন্য ইমানবাহসাবের সাথে রমাদান মাসের কিয়াম অর্থাৎ তারা করবে এখানে আমরা অনেকগুলো পয়েন্টে আলোচনা করেছি রসুল্লাহ সাল্লা উলী সাল্লাম আমাদেরকে সাহারি করতে বলেছেন এবং সিয়াম পালনের ক্ষেত্রে সাহারি রসুল উল্লা আসলামের হাদি রসুল দিক নির্দেশনার অন্যতম একটি রসুল ইসলাম এই সুন্দরটুকু গুরুত্ব দিয়েছেন যে বলেছেন যে এই সাহারির মধ্যে বরকত রয়েছে তোমাদের জন্য এবং তোমাদের জন্য কল্যাণ নিহিত আছে রসল উল্লাহ সাল্লা ইসলাম বলেছেন এটা আমাদের মাঝে এবং আহুল কিতাব যারা আছে ইহুদি এবং খ্রিস্টান যারা আছে তাদের শ্রী মধ্যে এটাই হচ্ছে পার্থক্য তাই আমরা এই সাহারি করব। সুপ্রিয় দর্শক সাহারি করবো কখন করবো রসুল্লাহ সাল্লা ইসলাম সেটাও আমাদের জন্য জানিয়ে দিয়েছেন রাত্রে একটা বাজে সাহারি করেই আমরা শুয়ে যাব ব্যাপারটি এমন কিনা বরং রসুল উল্লাহ সাল্লা আমাদেরকে জানিয়েছেন একজন আদর্শ মুসলিম ব্যক্তির সাহারি হবে একেবারেই সবে সাদেকের আগে মানে শেষ সময়ে সাহারি করবে যত বেশি শেষ সময় পর্যন্ত আমরা সাহারি করবো রসুল হুলা সাল্লা আমাদেরকে জানিয়েছেন তত বেশি আমরা হেদায়তের উপর প্রতিষ্ঠিত থাকবো তত বেশি আমরা কল্যাণের উপর প্রতিষ্ঠিত এবং এটি শিয়াম পালনকারীর জন্য একটি কল্যাণকর কাজ হবে যেহেতু শিয়াম পালনকারী যখন শেষ দিকে মানে সাহারি করবে তখন তার যেই শিয়ামের যেই সময়টুকু রয়েছে সে সেক্ষেত্রে তিনি পিপাসা এবং ক্ষুধার যে কষ্ট রয়েছে সে কষ্টটুকু তার জন্য হালকা হবে অনেক কম হবে এটি সে সত্যিকারভাবে উপলব্ধি করতে পারবে সতেজ থাকতে পারবে শ্রিয়াম পালনের ক্ষেত্রে সে প্রাণবন্ত থাকতে পারবে সত্যিকারভাবে আল্লাহ রবাহী সন্তুষ্টির জন্য সিয়াম পালন করতে পারবে তাই রাসুল উল্লা ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমরা সাহারি করবো সেই সাহারিটুকু আমরা করবো একেবারেই শেষ সময়ে রসুলুল্লাহ সাল্লা একটি হাদিস যেটি ইমাম বুখারি বা মুসলিম রাহেমালাহ তাদের সহীদে বর্ণনা করেছেন জঈদ থেকে তিনি বলেন্লা সাল্লাম আমরা রসুল্লাহ সাল্লামের সাথে সেহরি করেছি তারপর আমরা সেহরিক শেষ করে আমরা সালাহে দাঁড়িয়ে গিয়েছি এই হাদিস থেকে মনে হচ্ছে জাহিদ ইনী সাহাবত্র দিয় আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন যে আমরা সেহেরি করার পরই খুব অল্প সময়ের মধ্যে আমরা সলাতের জন্য দাঁড়িয়ে গেছি আমাদের মাঝখানে আর অনেক বেশি সময় ছিল না তাই বর্ণনাকারীদের মধ্যে চরই বর্ণনাকারী জাইদিবী সাহাবেত রে দিয়া আল্লাহ তালুকে জিজ্ঞেস করলেন জয়িদ কম খ্যানা বইনা হুমা তোমাদের এই সাহারি এবং তোমাদের এই সলাতের উদ্দেশ্যে দাঁড়ানো এই দুইয়ের মাঝে কতটুকু সময় ছিল কতটুকু ব্যবধান ছিল অনেক লম্বা ব্যবধান ছিল অনেক বেশি ব্যবধান ছিল নাকি এর মধ্যে কম ব্যবধান ছিল কতটুকু ব্যবধান আয়া। যে আমাদের এবং এই মাঝে সময় ছিল ব্যবধান ছিল পঞ্চাশটি আয়াত তেলাবাত করার মাঝে যে ব্যবধান রয়েছে এতটুকু এর বেশি নয় মূলত একজন কাহারি যিনি পঞ্চাশটি আয়াত মুখস্থ রয়েছে যদি হাদের মানে হাদের তেলাবাত হচ্ছে তার তিল নয় লম্বা টেনে নয় তিনি হাজার যদি পঞ্চাশটি আয়াত তেলাবাত করেন তাহলে দেখা যাবে পঞ্চাশটি আয়াত তেলাবাত করতে মানে ছোট ছোট পঞ্চাশটি আয়াত তেলাবাত করতে তার হয়তো সর্বোচ্চ দশ বা পনেরো বা বিশ মিনিট সময় লাগতে পারে এর বেশি নয় সর্বোচ্চ বিশ মিনিট সময় লাগতে পারে এর বেশি সময় লাগবে না অর্থাৎ রাসুল উল্লাহ সাল্লাউল ইসলাম সাহারি করতেন আর এই বিশ মিনিট সময়ের মধ্যেই রসুল্লাহ সাল্লা ইসলাম সলাতের জন্য দাঁড়িয়ে যেতেন এটাই রসুল উল্লাহ সাল্লা সাল্লামের সাহাবি জৈদিব্য সাহেব রদি আল্লাহতাল মাননা করেছেন জায়দিব্য সাহেব আল্লাম সারি রদি আলাহালী যিনি ওহির কাতেবদের মধ্যে একজন ছিলেন সুতরাং আমরা বুঝতে পেরেছি এ হাদিসের কত বেশি গুরুত্ব রয়েছে এই হাদিসের মাধ্যমে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা একটি জিনিস আমাদের কাছে স্পষ্টভাবে প্রতিহান হচ্ছে সেটি হলো এই যে আমরা সাহারি করব এবং সেই সময়ে সাহারি করব। অনেক আগে সাহারি করব না এবং এটি কোনো ফজিরতের বিষয় নয় তবে খুব দুঃখের বিষয় হচ্ছে এই আমরা অনেক বাইদের কাছে শুনি যে তারা বলেন যে সাহারিটা একটু আগেভাগে করে নেবেন কারণ আশঙ্কা থেকে যেতে পারে যে আপনি হয়তো শোবে সাদেক উদিত হয়ে গেছে আপনি সাহারি করছেন তাই অনেক আগেভাগে করে নেওয়ার জন্য চেষ্টা করবেন যাতে করে কোনো অবস্থা আপনি আশঙ্কার মধ্যে না যান এই বক্তব্য গলত নয় এই ক্ষেত্রে রাসুল্লাহ ইসলাম এহতাত করাকে সতর্কতা অবলম্বন করাকে উত্তম মনে করেননি বরং সোবে সাদেক আসা পর্যন্তই একজন সত্যিকার ইমানদার ব্যক্তি তিনিই সাহারি করবেন এটাই হচ্ছে রসুল বিধান এ কারণে দেখা যায় আল্লাহ করেছেন পুরানিক আল্লাহ রবুল আল্লাহর খুব সুন্দর একটি উদাহরণ দিয়ে ফজরের একটাকে বলেছেন আল খাইতুল আবিয়দ সাদা রেখা বা সাদা রশি সাদা ফিতা হিসেবে উল্লেখ করেছেন আরেকটা হচ্ছে আল খাইতুল আসাদ কালো ফিতা বা কালো রসি আল্লাহ রবুল্লা আহমিন বলতেছেন স্পষ্ট না হবে তোমরা করতে পারবে এটাই বিধান এটাই বিধান সুতরাং এখানে সংশয় সন্দেহের কোনো অবকাশ নেই এখানে আল্লাহ রবুল স্পষ্ট করে ইতা সুস্পষ্টভাবে সেটা প্রকাশিত হতে হবে তাই একজন ইমানদার ব্যক্তি মুসলিম ব্যক্তি এই আয়াতকে যদি সত্যিকারভাবে উপলব্ধি করে তাহলে তিনি সাহারি করবেন শেষ সময়ে সুপ্রিয় দর্শক বায়ুবোনেরা এবার আমরা যে পয়েন্টটি আলোচনা করব সেটি হচ্ছে রসুল উল্লাহ সাল সাল্লাম আমাদেরকে ইফতার করতে বলেছেন তাই আদর্শ মুসলিম ব্যক্তি ইফতারের এই শূন্যটুকুকে গুরুত্ব দেবে এবং ইফতার করবে সিয়াম পালন করবে কষ্ট করে সারাদিন উপবাস থাকবে কিন্তু ইফতার করবে না এটি সিয়ামের ক্ষেত্রে অবহেলা ছাড়া আর কিছুই না। এবং এই ইফতারটুকু মূলত সত্যিকার ভাবে আল্লাহ রাসুল সালিসাম আমাদেরকে যা জানিয়েছেন এখান থেকে আমাদের কাছে স্পষ্ট হয়েছে এটি এমন গুরুত্বপূর্ণ একটি যে এর ফজিরত আল্লাহ রাবুল আলমীর কাছে অনেক বেশি তাই রোজাদারের ইফতারের সময় একটি সময় আছে একটি দোয়া আছে যেটি আল্লাহ রাবুল আলমী ফেরত না দোয়া কবুলের সময় হিসেবে ঘোষণা করেছেন ইফতারকে উদ্বুদ্ধ করার জন্য ইফতারের এই সময়কে উপলব্ধি করার জন্য যেহেতু আল্লাহ হাব্বুল শেষ আনুগত্য এই শেষ মুহূর্তে কিন্তু খাচ্ছে না আল্লাহ সুবাহ তারা এই বিষয়কে বরকুদ্াই করেছেন এটা আল্লাহ রবুল্ আলমীর কাছে সবচেয়ে পছন্দের বিষয় এবং বান্দার কাছে পছন্দনীয় হওয়ার জন্য আল্লাহ রবুল আলমিন হাদিসে কুচ্ছির মধ্যে বলেছেন ফেরহাত আইনদা ফেত্রে ও ফেরহাত রোজাদারের জন্য দুটি আনন্দের বিষয় হয়েছে। একটি আনন্দের বিষয় হচ্ছে ইফতার করবে তখন তার আনন্দের বিষয় এজন্য এটি আনন্দের বিষয় আনন্দের সময় আনন্দ ঘন এই সময়টুকুকে কেউ হারাতে চায় না যেহেতু আনন্দের কথা আমার রব আল্লাহ রব আলিন হাদিসে কুচ্ছির মধ্যে বলেছেন তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি আনন্দের এই সময়টুকুকে হারাবে না কখনো তার কাছে এই সময়টি গুরুত্বপূর্ণ হবে এই সময় দোয়া কাবুলের সময় এই সময় সে দোয়া করবে তাই তিনি ইফতার করবেন ইফতারের ব্যাপারে হসুর করবেন না এবং এটি হচ্ছে সূন্য আসুন রসুল্লাহ এই হাদিসটি আমরা দেখি যে হাদিসটি ইমতির মিজির রহমতুল্লাহ তার সুনারের মধ্যে বর্ণনা করেছেন হাদিস নাম্বার হচ্ছে ছয়শো এই হাদিসের মধ্যে ইমাতির মিজির রহমতুল্লাহ সাহালিব সাদ রদি আলাহকে বর্ণা করেন তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাদ করেছেন ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে কল্যাণের সাথে সম্পৃক্ত থাকতে পারবে তার কাজটুকু কল্যাণ বহ হবে কল্যাণের সাথে সম্পৃক্ত হবে মা আজ্জালুল ফিতর যতক্ষণ পর্যন্ত সে ইফতারকে সে তাড়াতাড়ি করে করবে এটা ইফতারের একটা অন্যতম সূন্যত ইফতার তো করবেই এবং ইফতারের ক্ষেত্রে তাড়াতাড়ি করবে তাড়াতাড়ি করার অর্থ কি আবার কেউ কেউ হয়তো মনে করতে পারেন যে তাড়াতাড়ি ইফতার করবে আজাদ দেওয়ার আগেই তিনি ইফতার করবেন না সময় হওয়ার সাথে সাথে ইফতার করা কেসুলের অর্থ হচ্ছে আর মা আজ ফেতের অর্থ হচ্ছে সময় হওয়ার সাথে সাথে ইফতার করা তাই তাজিরুল ফেতর হচ্ছে সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে সত্যিকার আদর্শ মুসলিম ব্যক্তি সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে সেখানে আর এয়াতের দরকার নেই সেখানে আর সতর্কতার দরকার নেই সুপ্রিয় দর্শক ভাই বোনেরা ইহাদিস যখন বলেছিলেন তখন ওই সব দর্শন এবং দৃষ্টিভঙ্গি রসুলের সামনে যদিও উদ্ভাবিত হয়নি আত্মপ্রকাশ ঘটেনি কিন্তু যেহেতু আল্লাহ রসুল সাল্লা কেয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য বলি আদমের জন্য রসুল তিনি তাকে তো মূলত হেদায়ত দেওয়া হয়েছে কেয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য ফলে রসুল সাল্লা উল্লি ইসলামকে বিধানও দেওয়া হয়েছে সেভাবেই এখন তো এমন একটি দর্শন আছে যে দর্শনে বলা হয় থাকে না সূর্য অস্ত যাওয়ার পরে সাথে সাথে ইফতার করা যাইজ নেই উচিত নয় বরং ইফতার হবে সূর্য অস্ত যাওয়ার পরে যখন রাত্র এসে যাবে শুধু রাত্র নয় রাত্র আসার পরে তারকা মানে যখন দেখা যাবে তখন ইফতার করবে বিভিন্ন বিভ্রান্তি ইফতারের ক্ষেত্রে আছে সেই বিষয়টি আমাদের আলোচ্য বিষয় শুধু আদর্শ মুসলিম ব্যক্তি কী কাজটুকু করবে সেই কথাটুকু বলেই আমি আমার আলোচনার মানে মূল লক্ষ্যের দিকে চলে যাব আদর্শ মুসলিম ব্যক্তি এই ক্ষেত্রে ডিলে করবে না এই ক্ষেত্রে যত আদর্শ রয়েছে মত বক্তব্য রয়েছে সমস্ত বক্তব্যের উপর রসুল উল্লাহম ইহাদিসটুকুই আঘাত হেনে সমস্ত বক্তব্যকে নিষেধ করে দিয়েছে সমস্ত বক্তব্যকে রসুল উল্লাহ আসলাম ইহাদিস একেবারেই বাতিল করে দিয়েছে পণ্ড করে দিয়েছে সেটা হচ্ছে এই আলোচনা অবেনা সময় হলো বিরতির বিরতিতে যাচ্ছি একটু পরে ফিরে আসব আমাদের সাথেই থাকুন আমি মোহাম্মদ বদরুদ্দোজা নাদবি আপনারা দেখছেন ফিস টিভি বাংলা শের চারদিকে চলছে এক জোয়ার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 জানুন কত কার্যকরী সুপ্রিয় দর্শক ফিরে এলাম বিরতি থেকে আমরা আলোচনা করতেছিলাম একজন আদর্শ মস্তিম ব্যক্তি তিনি তার ইফতার তাড়াতাড়ি করবেন সময় মতো ইফতার করবেন সেখানে ডিলে করবেন না সেখানে তিনি পাঁচ মিনিট অপেক্ষা করবেন না আমার সমাজে দেখা যায় মাগরীবের আজানকে রমাদান মাস যখন আসে তখন পাঁচ মিনিট পিছিয়ে দেওয়া হয় পাঁচ বা দশ মিনিট পিছিয়ে দেওয়া হয় বলে যে যাতে রমাদানের রোজা নষ্ট না হয় তাই এয়াত করার জন্য সতর্কতার জন্য এই কাজটি করা হয়েছে আমি আদর্শ মুসলিম ভাইকেও অনুরোধ করব যে একজন আদর্শ মুসলিম রাসুল সোল্লা উল্লসলামের হৃদায়তকে অনুসরণ করবে রাসুল্লাহ সাল্লা বলেছেন কোন অবস্থাতে ডিলে করার সুযোগ নেই একেবারে স্পষ্ট করে যে যখন পশ্চিম আকাশ থেকে ডুবে যাবে ও আকবর আহারু মিনহা হুনা ও আকবর আল্লা মিনহা হুনা এবং পূর্ব দিক থেকে দিবস যখন প্রস্থান করে যাবে এবং পশ্চিম দিক থেকে যখন রাতটা এসে যাবে এসে যাবে আগমন করবে জানিয়ে দিচ্ছেন এখানে এই বিভ্রান্তি আসার কোনো সুযোগ নেই এটি অপনোদন করতে চাই সেটি হলো এই আল্লাহ সুয়ে যেটি বলেছেন আর তোমরা রাত্র পর্যন্ত সিয়াম পালন করো এই আয়াতকে সামনে রেখে একদম লোকের ধারণা হচ্ছে যে অবশ্যই রাত্রের কিছু অংশ সিয়াম পালন করতে হবে যেহেতু আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে রাত্র পর্যন্ত সিয়াম পালন করার জন্য সূর্য ডুবে ডাওয়াকে রাত্র তারা বুঝেন না গলজ বরং সূর্য অস্ত দেওয়াটাই হচ্ছে রাত্রের শুরু রাত্রের শুরুরাত সুতরাং কোনো ব্যক্তিকে কথা বলার সুযোগ নেই যে এটাকে দিবস বলা যেতে পারে বা এটা দিন এটা কোনো অবস্থায় দিন নয় আর সেটাই রসুল উল্লাম যে হাদিসটি আমি অল্প আগে বলেছি সেই হাদিসের মাধ্যমে সেটাই প্রমাণিত হয়েছে রাসুল্লাহ সাল্লা উলিস আমাদেরকে বলেছেন যে যখন এই পশ্চিম দিক থেকে রাত আগমন করবে আফতারা সাহ আগমন করার সাথে সাথেই আফতারাসম তখনই সিয়াম পালনকারী ব্যক্তি রোজাদার ব্যক্তি তার রোজা ভঙ্গ করবে এবং সে ইফতার করবে ইফতার করার জন্য রাসুল উল্লাহম এভাবে নির্দেশ দিয়েছেন তাই ইফতার নিয়ে এখন আর তৈরি করার সুযোগ নেই একথা বলার সুযোগ নেই যে রাতের একটা অংশ আমাদেরকে সিয়াম পালন করতে হবে বরং এটাকে রাসুল্লাহ সাল্লা সাল্লাম সূর্যাস্তের সাথে নির্দিষ্ট করে দিয়েছেন শুধু তাই নয় বরং যে রসুল্লাহ সাল্লাপে আর তোমরা সিয়ামকে পরিপূর্ণ করো ইলাল্লাহ রাত্র পর্যন্ত সেই রসুল সাল্লা যখন সূর্য অস্তচিত সাথে সাথে রসুল্লাহ সাল্লাম ইফতার করতেন সেই হাদিস মাধ্যমে প্রমাণিত হয়েছে তাই রাসুল্লাহ সাল্লামের আমল এবং রাসল উল্লাহ আসলামের বক্তব্যকে যখন আমরা করব তখন দেখব যে আয়তের ব্যাখ্যা হচ্ছে এটাই যে সূর্যাস্ত যখন হবে তখনই একজন সিয়াম পালনকারী ব্যক্তি একজন আদর্শ মুসলিম ব্যক্তি ইফতার করবে একজন আদর্শ মুসলিম তার ইফতারের ক্ষেত্রে কোনো অবস্থায় ডিলে করবে না কোনো অবস্থায় সেটাকে এসে পিছিয়ে দেবে না তার জন্য পিছিয়ে দেওয়া সঙ্গত হবে না এবার আমরা যে বিষয়টি আলোচনা করব। সেটি হচ্ছে এই কারণেই আমরা দেখতে পাই ইমাম তিরমিজি রহমতুল্লাহ তারা একটা মধ্যে উল্লেখ করেছেন সুনান মধ্যে এসেছে হাদিস নম্বর হচ্ছে শাস্ত্র এই হাদিসে কলসিয়ার মধ্যে আবু হাজি তোমার বলেন রাসুল্লাহম আল্লাহ রব্ল আহমিনের কাছ বর্ণনা করেছেন আমার বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি পছন্দনীয় বান্দা হচ্ছে সেই আমার বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি তাকে আমি ভালোবাসি সেই পছন্দনীয় ভালোবাসার পাত্র বান্দা হচ্ছে আজ আলু তাদের মধ্যে যে বেশি দ্রুত ইফতার করে থাকে অর্থাৎ মানে সময়ের সাথে সাথে যে ইফতার করবে ইফতারের ক্ষেত্রে যে ডিলে করবে না ইফতারের ক্ষেত্রে যে দেরি করবে না সেই আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা ইহাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম এই কাজটুকু শুধুমাত্র আসল উল্লাহমের নির্দেশনা তা নয় বরং এই কাজটুকু আল্লাহ আব্দুল আলমীর কাছে একটি প্রিয় কাজ আল্লাহ রবুল আলমিন যে সমস্ত কাজকে ভালোবাসেন অথবা যেই সমস্ত কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিনের ভালোবাসা নিহিত আছে তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি যখন ইফতার করবে তিনি তার সিয়ামের ক্ষেত্রে তিনি এটাকে গুরুত্ব দেবেন সত্যিকারভাবে এভাবে গুরুত্ব দিবেন সুপ্রিয় দর্শক ভাই বোনেরা তাহলে আমরা এখানে যে পয়েন্টগুলো আলোচনা করলাম সে পয়েন্টগুলোকে এক কথায় কথা যেটি মূল কথা যেটি সেটি বলে দিতে চাই সেটি হলো এই একজন আদর্শ মুসলিম ব্যক্তি ইমান এবং এহতসাহের সাথে তার সিয়ামগুলো পালন করবে সেক্ষেত্রে আল্লাহ রবুল আলমীর কাছে সেই সবের আশা করবে এবং রমদান মাসে সিয়াম পালনের ক্ষেত্রে সেই বিশ্বাস রাখবে যে এই রমাদান মাসে শিয়াম যদি কোনো ব্যক্তি ইমান এবং এহতের সাথে পালন করে থাকে তাহলে আল্লাহ সুবাহ তার গোড়া সমূহ পূর্ববর্তী যে সগুরা গুড়াগুলো আছে সেগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবেন তারপরে যে বিষয়টি খুবই দৃষ্টি আকর্ষণ করেছে আমরা সেটি হল একজন আদর্শ মুসলিম ব্যক্তি সত্যিকারভাবে ভাবে শ্রিয়ামের যে মর্ম রয়েছে সেই মর্মকে উপলব্ধি করে শিয়াম যে দাবি করে এটাকে হাক্কু শিয়াম বলা হয়েছে শিয়ামের সেই দাবি অনুযায়ী সেই শিয়াম পালন করবে সেটাই জাভেরদ্দিয়াল্লাহ তালানুতাদিসের মধ্যে বলেছেন যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সিয়াম পালন করে ফালুমুস রুহুহু রেপুহু তেন যদি তার এই শিয়ামের সাথে সাথে তার চোখ তার কান তার মানে অঙ্গ সেগুলো সেগুলোকে শিয়াম পালন করে থাকে একদুল একরাম জাহাদিসটাকে হাসান বলেছেন জাবিরদ আলাহ উত্তাল আসার হিসেবে হাসান বলা হয়েছে তাই আমাদের চোখ আমাদের কান আমাদের মুখ আমাদের হাত আমাদের পা আমাদের অঙ্গ আমাদের দৃষ্টি যদি সবটাকেই আমরা সিয়ামের জন্য হেফাজত করতে চাই এবং প্রকৃত শ্রিয়ামের মর্ম উপলব্ধি করতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে আমরা সত্যিকারভাবে আল্লাহ সন্তুষ্টের জন্য শ্রিয়াম পালন করতে পেরেছি সেই ক্ষেত্রে যদি এই হেফাজতটুকু আমরা করতে না পারি আমাদের অঙ্গ সত্যিকার হেফাজত করতে না পারি তাহলে আমরা হয়ে যাব ওই ব্যক্তির মতো যে ব্যক্তি শুধু শিয়াম পালন করেছে পানাহার ত্যাগ করেছে স্ত্রীর সাথে দৈহিক সম্পর্ক ত্যাগ করেছে অথবা শিয়াম ভঙ্গকারী বিষয়গুলোকে ত্যাগ করেছে কিন্তু আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টি অর্জন করতে পারেনি বরং সিয়াম থেকে ক্ষুধার কষ্ট বিপাশার কষ্ট এবং সিয়াম থেকে দৈহিক কষ্টটুকু সে অ্যাচিভ করতে পেরেছে অর্জন করতে পেরেছে তার এই কাজটুকু সত্যিকার বয় হয়ে গেছে সেটাই রসুল সাল্লা সাহলিবের মধ্যে বলেছেন তার পানাহার ত্যাগ করার কোনো প্রয়োজন নেই সে এই পণ্ড কাজটুকু পণ্ডশ্রমটুকু করেছে সর্বশেষ পয়েন্ট আজকের এই আলোচনায় সেটি হলো এই শ্রিয়াম পালনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গিয়েছে সেটি আলোচনার মাধ্যমে আসতে হবে এবং সেটাই খুবই গুরুত্বপূর্ণ সেটা হল শ্রিয়াম পালনকারী ব্যক্তি রাতের মধ্যেই তার শ্রিয়ামের নিয়ত কমপ্লিট করবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আমরা নিয়ত বলতে একটা মানে আমাদের ব্রেনের মধ্যে একটা জিনিসকে সেট করে নিয়েছি যে গদ বাধা কিছু বক্তব্য আছে যে বক্তব্যগুলো আমরা নামাজের জন্য বানিয়ে নিয়েছি রোজার জন্য বানিয়ে নিয়েছি হজের জন্য বানিয়ে নিয়েছি ইত্যাদি বিভিন্ন আছে সেগুলো ইল্লা কাদি আবু অমর বাই দাবি রহমতুল্লাহ তার তফসির মধ্যে উল্লেখ করে নিয়তের সংজ্ঞার মধ্যে তিনি বলেন নিয়ত হচ্ছে তাজহুল কালবি অন্তরের যে টান অন্তরে যে ইচ্ছা সেই ইচ্ছাটুকু এমন জেহাত আল ফেয়েল কোন একটা কাজের প্রতি ইকা ছিল্লা আল্লাহ সন্তুষ্টির জন্য যে ইচ্ছাটুকু হয় তাকে সেই ইচ্ছা টুকুকে মূলত শরীয় পরিষায় নিয়ত বলা হয়েছে আর সমস্ত ওলামাইকে আমার অক্ষমতে এক্ষেত্রে কোন ভিন্ন বক্তব্য দিয়েছেন সেটা আমাদের জানা নেই সমস্ত ওলামাই কেরামের অক্ষমতে হাল কালবু আর নিয়তের স্থান হচ্ছে অন্তর সুতরাং অন্তরের কোনো বিষয় মুখে ব্যক্ত করার কোনো প্রয়োজন নেই মৌখিক কোনো বিষয় নয় এটি মুখে স্বীকৃতির বিষয় নয় তাই মুখে উচ্চারণ করার কোনো দরকার নেই এক্ষেত্রে যেই সমস্ত গদ্বাদা বিষয়গুলো আমরা তৈরি করে নিয়েছি নামাইতুয়ান দিয়ে যে সমস্ত নিয়াদগুলো আমরা তৈরি করে নিয়েছি এই হাদিসের মাধ্যমে পাওয়া যায় না রাসুল উল্লাহ আসলাম বলেছেন সেটাও আমাদের কাছে প্রমাণিত হয়নি রাসুল উল্লাহ সাল্লাসমের সাহাবিরা বলেছেন সেটাও প্রমাণিত হয়নি তাই এ ধরনের কাজ একজন সত্যিকার আদর্শ মুসলিম ব্যক্তি করবে এটা কোনো দিন হতে পারে না আদর্শ মুসলিম ব্যক্তি এই ধরনের কাজে নিজেকে করবে এটা হতে পারে না হতে পারে এটা কোনো ব্যক্তি যদি করে এটা তার অনুসরণ তার প্রবৃত্তির অনুসরণ প্রবৃত্তি অনুযায়ী আমরা তো অনেক কাজ করি সুতরাং এই ধরনের অনেক কিছুই আমরা করে নিয়েছি দিনের মধ্যে আমাদের প্রবৃত্তি অনুযায়ী আমাদের খাই হয়েছে অনুযায়ী অনেক জিনিসকে ঢুকিয়ে নিয়েছি সেটা হলে সেটি হয়ে যাবে আমাদের প্রবৃত্তির অনুসরণ এছাড়া আর কিছুই নয় এজন্য আমি বলবো সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আমরা নিয়তকে সত্যিকার ভাবে জানবো সেটা হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি রাতের মধ্যেই তার শ্রিয়ামের জন্য সে নিয়ত পালন করবে সিয়ামের নিয়ত করে নেবে রাতের বাইরে নয়ের মধ্যে পরিপূর্ণ করল না রাতের মধ্যে সিয়ামের নিয়ত করল না ফেলা সিয়ামই হবে না কারণ এই শিয়ামটুকু মূলত আল্লাহ রাবুল্লা আলমী সন্তুষ্টির জন্য সে পালন করছে তাই তাকে এই সিয়াম পালনের ক্ষেত্রে এটা রাতের মধ্যেই নিয়তকে কমপ্লিট করতে হবে নিয়তটাকে কি বলা হয়েছে এই মর্মে আশা মন্থে এর মধ্যে শেখ মুহমদ সালামি রহমতুল্লাহ বলেন তিনি বলেন যে নিয়তটা হচ্ছে আল্লাহ রাবুল আলমীর সন্তুষ্টির জন্য নির্ধারণ করবে যে আল্লাহর সন্তুষ্টির জন্য করছি আল্লাহ রাবুল আলমিনের তা ইবাদত পালন করার জন্য যেহেতু আল্লাহ রাবুল আলমিন আমাকে পালন করতে বলেছেন যেহেতু আল্লাহ রাবুল্লা আলমিন এই বিষয়টি আমার উপর ফরজ করেছেন তাই আল্লাহ রাবুল আলমিনের এই ফরজকে পালন করার জন্য আমি যে কাজটি করব। সেটা হচ্ছে মূলত সিয়ামের নিয়োগ এবং সেই নিয়োগটুকু পোষণ করবে এই নিয়ত পোষণ করলেই অন্তরের মধ্যে তার নিয়ত হয়ে যাবে এবং এর জন্য ভিন্ন কিছু করার প্রয়োজন নেই ভিন্ন কিছু মুখে বলার প্রয়োজন নেই প্রসঙ্গত একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চায় সেটা হচ্ছেই যেমন একজন আদর্শ মুসলিম যখন সিয়াম পালন করার জন্য তিনি যখন উঠবেন সেহেরি খাওয়ার জন্য উঠবেন যখন সেহরি তিনি খাবেন তখন তিনি সেহেরি খাওয়াটাই তার নিয়তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে যেহেতু সেহেরি খাচ্ছেনি শুধু এই উদ্দেশ্যে যে তিনি আগামীকাল শোবে সাদেক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত তিনি আল্লাহবুল আলমীর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করবেন তাই এ অবস্থায় তার সিয়াম হয়ে যাবে এবং সিয়ামের নিয়ত হয়ে যাবে পক্ষান্তর ওই ব্যক্তি যে ব্যক্তি মোটেও সিয়ামের নিয়ত করেনি সেহের জন্য উঠেনি ঘুম থেকে ওঠার পরেও নিয়ত করেনি তার সিয়াম মূলত সত্যিকার সিয়ামের নিয়ত করেনি এবং তার সিয়াম হলো না যেহেতু সে সিয়ামের নিয়ত করতে পারেনি এজন্য জন্য ফরজ সিয়ামগুলো নিয়োগ করে নিতে হবে রাতের মধ্যে চুপিয় দর্শক বায়ু বোনেরা আজকে তার হাতে আমাদের সময় নেই আমরা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে ইনশাআল্লাহ তালা আগামী পর্বে আবার আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে শেয়ার করবো আমাদের সাথেই আপনাদেরকে পাবো ইনশাল্লাহ তালা ওয়াফিরা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখ